তারই কাছে রয়েছে অদৃশ্য জগৎসমূহের চাবি তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না জলে স্থলে যা কিছু আছে তা তিনিই জানেন তার অজ্ঞাত সারে একটি পাতাও ঝরে না মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণা কিংবা রসযুক্ত অথবা শুষ্ক বস্তু পড়ে না যা সুস্পষ্ট কিতাবে নেই সুলা আল্লামের আয়াত কাজেই সব কিছুই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ তালা সব কিছু সম্পর্কে জ্ঞাত আছেন কিছুদিন আগে আমি আমার প্রিয় ছাত্র ছোট্ট মুহাম্মদের সাথে কথা বলছিলাম মুহাম্মাদের বয়স সাত বছর সেই ইউকের বাসিন্দা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 জেনে রাখুন এর প্রতিটি গাছে কতগুলো পাতা আছে এক একটি পাতা কখন কোথায় কোন স্থানে ও কীভাবে ঝরে পড়ছে ঝরে পড়ার আগে কোথায় ছিল এবং ঝরে পড়ার পর তারা কোথায় যাচ্ছে এর সব কিছুই আল্লাহ সুভায়ানাহ তালা জানেন ওয়ামা তাসকুতমিউ ওয়ারাকাতিন ইল্লা ইয়া আলামুহা তাঁর অজ্ঞাত সারে একটি পাতাও ঝরে না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 এবং আমি এবং আপনি খালি চোখেও তা দেখতে পারবো না সুতরাং করেছেন এবং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী সু আন কাবুতের তিন নাম্বার আয়াত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 ত্রিশ নাম্বার আ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 সুতরাং আল্লাহ সুবাহ করেছি লোহা যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের জন্য অনেক উপকার এটা এজন্য যে আল্লাহ সুবাহ জেনে নেবেন কে না দেখেই তাকে ও তার রাসুলকে সাহায্য করে আল আলহাদিদের পঁচিশ নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ সুবহায় নাহ তাওয়া আমাদের পরীক্ষা করবেন যাতে তিনি জানতে পারেন কে তার দিনকে বিজয়ী করার জন্য কাজ করবে সুতরাং এক কথায় সবার প্রশ্নের জবাব হলো আল্লা সুভায় নাহ তাওয়ালা তাঁর জ্ঞানকে মানুষের শাস্তি কিংবা পুরস্কার পাবার শর্ত হিসেবে নির্ধারণ করতে চান না বরং তিনি আমাদের আমলের ভিত্তিতে তা নির্ধারণ করতে চান আল্লাহ আমাদের সব কিছু জানেন তা সত্ত্বেও তিনি তার অপরিসীম করুণা ন্যায় বিচার ও সীমাহীন কারণে তার উপর ভিত্তি করে আমাদের বিচার করতে চান না। বরং আমলের ভিত্তিতে আমাদের বিচার করেন এ কারণেই মানুষের মধ্যে কারা সঠিক ও ভুল ও পাপি এসব কিছু জানার পরেও আল্লাহ সুায়নুয়া তালা আমাদের পরীক্ষা করেন যাতে আমাদের আমলগুলো তিনি প্রমাণস্বরূপ উপস্থিত করতে পারেন নেককার ব্যক্তির নেক আমল প্রমাণ করবে যে সে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 আপনাকে আরও অনুপ্রেরণা দেবে আপনাকে সাবরের উপর টিকে থাকার শক্তি জোগাবে আর আপনি এও উপলব্ধি করবেন আল্লাহ আল্লাহনাহু আতালা যা করেন ভালোর জন্যই করেন রাসুল উহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আজাবান মুকমিন ইল্লা আলিল মুমিন মুকমিনের ব্যাপারটি আশ্চর্যজনক সব কিছুই তার জন্য কল্যাণকর একমাত্র মুমিনের বেলাতেই এমন হয়ে থাকে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 সবচেয়ে কঠিন না হলেও অন্তত এটা বলা যায় সেটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষাগুলোর একটি রসুল উল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের সম্মানের উপর অভিযোগ আরোপিত হয়েছিল তিনি তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির ব্যাপারে অভিযুক্ত হয়েছিলেন ইনি সেই নারী যার ব্যাপারে রাসুল উল্লাহ সাল্লী সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসুল্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তখন তিনি বলেছিলেন আয়সাকে তিনি আয়সা রাদু তআলা আনহাকে নিয়ে গর্বিত ছিলেন সবার সামনে এই কথা তিনি বলেছিলেন কাজেই এটা ছিল তার সম্মান সাফওয়ান রাজি আল্লাহ তাল আনহুর সম্মান প্রশ্নবিদ্ধ হয়েছিল আবু বকর রাজি আল্লাহ তাল সবাই নিন্দা করছিল আইসা রাজি আল্লাহ তাল আনহা মর্মবেদনা ও কষ্টে কাতর হয়ে পড়েছিলেন এ ছিল তার জীবনের চরম বেদনাদায়ক মুহূর্ত তিনি আমাদের মা আমাদের সম্মান আমাদের মর্যাদা এই শোকে ভেঙে পড়েছিলেন কিন্তু সব শেষে যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল তোমরা একই নিজেদের খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য কল্যাণকর বলেছেন আজ পরীক্ষা চোদ্দশো বছর পার হবার পরেও এর কল্যাণ আমাদের মাঝে রয়ে গেছে শিয়াদের স্বরূপ এবং আমাদের মায়েদের প্রতি উম্মুলদের প্রতি তাদের তীব্র ঘৃণার কথা সবাই জানা আছে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 আপনার আগে সালাফদের সাথেও এমন হয়েছে আপনাকে যদি আপনার নিকাব নিয়ে উপহাস করা হয় আপনার দাড়ি সবার মাঝে আপনার সালাত আদায় আপনার দাওয়া কিংবা সাহাবারি আল্লাহ তাল আনহুম আজমাইন ও সালাফদের অনুকরণে কুরআন ও সুনার উপরে প্রতিষ্ঠিত আপনার আদর্শ ইত্যাদি নিয়ে যদি আপনাকে উপহাস করা হয় তবে জেনে রাখুন আপনার আগের লোকদের ক্ষেত্রেও এমনটা ঘটেছে বরং তারা আমাদের চেয়ে আরও বেশি এসবের সম্মুখীন হয়েছেন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 যখন সে থামল ইবনু আব্বাস রাজিউল্লাহ তে আল আনহুমা তার ছাত্র ই ক্রিমাকে বললেন এই লোককে বলো তার প্রয়োজন পূরণের জন্য কিছু লাগবে কিনা লোকটি এ কথা শুনে লজ্জায় মাথা নিচু করে চলে গেল এরাই হলেন আমাদের ইমাম তারাও এসবের মুখোমুখি হয়েছেন তারা রাগেননি এগুলো তাদের দমাতে পারেনি কিংবা নিজ পথ ও পন্থা নিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ দেখা দেয়নি এমনকি আমাদের রাসুল উল্লাহ সাল্লু আলহ্লাম ওসব আচরণ সহ্য করেছেন তিনিও অব্যাহতি পাননি এমন সময় আনসারীদের একজন বলে উঠল ওয়াল্লাহি এই বন্টন আল্লাহর পছন্দ অনুযায়ী হয়নি আমাদের প্রিয় রাসুল উল্লাহ সাল্লু আলহ্লামের ব্যাপারে অভিযোগ করা হয়েছিল নিঃসন্দেহে এটি একটি মারাত্মক বিষয় বললেন আল্লাহি আমি অবশ্যই রাসুল উল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে এ কথা জানাব। ইবনে মাসরউদ বললেন আমি রাসুল দিকে এগিয়ে গেলাম তিনি তখন তার সাহাবিদের সাথে ছিলেন অত্যন্ত দৃঢ়তার সাথে তাকে আমি এ কথা জানালাম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 তারপর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বললেন মুসা কে আমার চেয়েও বেশি কষ্ট দেয়া হয়েছিল এবং তিনি তা সহ্য করেছেন যদি রাসুল উল্লাহ সাল্লু আলহ্লাম রেগে গিয়ে থাকেন তবে আপনিও হয়তো কখনো কখনও আপনার ব্যাপারে কোনো কথা শুনে রেগে যেতে পারেন কিন্তু দেখুন রাসুল উল্লাহ সাল্লু আলাইহসাল্লাম কীভাবে রাগকে দমন করেছেন তিনি বলছিলেন মূর্সা আলি সাল্লামকে তাঁর চেয়েও বেশি কষ্ট দেয়া হয়েছিল এবং তিনি অনেক বেশি সহ্য করেছেন কাজেই আপনাকেও এভাবেই চিন্তা করতে হবে এমন দৃষ্টিভঙ্গি রাখতে হবে এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইবনু হাজার রাহিমাহল্লাহ বলেন এ থেকে আমরা জানতে পারি যে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্যেও মর্মাহত হওয়া একটি স্বাভাবিক বিষয়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 এখানে লক্ষণীয় বিষয় হল রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের চেহারায় ক্রোধের ছাপ ফুটে উঠেছিল চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু তিনি তা নিয়ন্ত্রণ করেছিলেন কখনো ক্রোধকে আপনার আচরণের সীমা লঙ্ঘন করার সুযোগ দেবেন না এখানে শিক্ষণীয় হল সাবর অবলম্বন করা যখনই আপনাকে আপনার ব্যাপারে অন্যায়ভাবে কিছু বলা হবে রাসুল উল্লাহ সাল্লু আলি যেভাবে মুসা আলি ইসলামের কথা স্মরণ করেছিলেন আপনিও একইভাবে রাসুল উল্লাহ সাল্লু আলিহিস্লামের কথা শরণ করবেন যে রাসুল উল্লাহ সাল্লু আলি হাস্লামকে তো আপনার চেয়েও অনেক বেশি কষ্ট দেয়া হয়েছিল আপনার সম্পর্কে তাই বলা হয় যা বলা হতো আপনার পূর্ববর্তী রাসুলদের সম্পর্কে সুরাফুসিলাতের আয়াত অর্থাৎ এরা আপনাকে যা বলে আপনার পূর্ববর্তী রাসুলদেরকেও তাই বলা হতো সুতরাং রাগান্বিত হবেন না পরবর্তী ধাপ হিসেবে একে নিজের উপর প্রয়োগ করুন আপনাকে যা বলা হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকেও সেই একই কথা বলা হয়েছিল সুতরাং শান্ত হন আল্লাহ সুফায়না আতলা আমাদের সৃষ্টিকর্তা দাতা ও পালনকর্তা তিনি রিজিক সর্বরাহ করেন লালন পালন করেন রাতের অন্ধকারে রুহ বের করে আনেন সকাল হলেই আবার ফিরিয়ে দেন অথচ এর পরেও তারা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে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 अल्ला रिजिक दान कर रसुल्ल सलाई साम चे कष्ट कर अलीमर चेटभोग कर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 কিন্তু হতে পারে আপনার কোনো গুনার কারণে আজ তারা আপনার উপর জেল অভিযোগ কিংবা মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব ফলাচ্ছে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাসীল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 রাসুল উল্লাহ সাল্লু আলাইহাম তার প্রিয় চাচার হত্যাকারীদের কবুল করেছিলেন তিনি তার সাহাবাদের হত্যাকারী ও জালিমদের উদ্দেশ্যেও কারেন তোমাদের কারো উপর কোনো অভিযোগ নেই যাও তোমরা মুক্ত তোমরা যেখানে খুশি যেতে পারো শাবিমা রহমাতিমিন আল্লাহ তালাহুম এবং এটা আল্লাহর অনুগ্রহ যে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছেন সুরা আলী ইমরানের আয়াত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 আমাদের রাসুল উল্লাহ সাল্লাহ আলি আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন বুখারি ও মুসলিমের অপর এক হাদিসে এসেছে মান ইনহু মারহাম লাউরহাম নিশ্চয়ই যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না এই ব্যাপারে ইউসুফ আলাইসাল্লামের ঘটনাটি উল্লেখ করা যেতে পারে ইউসুফ আলাইস্লামের এই ঘটনাটি অত্যন্ত সুন্দর আর এই ব্যাপারে চমৎকার কিছু তথ্য আমি আমার সাইকদের কাছ থেকে পেয়েছি ইউসুফ আলাই যখন কারাগার থেকে মুক্তি পেলেন তিনি ছিলেন শক্ত সামর্থ্যবান তিনি পুনরায় তার ভাইদের সাথে হলেন তিনি চাইলেই তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন কিন্তু ইউসুফ আলাই ইসাল্লাম বলেছিলেন হে আমার পিতা এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা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 ইউসুফ আলহিসাম আল্লাহকে এত বেশি পরিমাণে স্মরণ করতেন যে শেষ পর্যন্ত তিনি যখন পুনরায় তাদের সাথে হলেন এবং কর্তৃত্বের অধিকারী হলেন শুরু থেকে শেষ অবধি তিনি কেবল আল্লাহ কথাই বলেছেন। তিনি বললেন ওয়াকাদ তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন অর্থাৎ তাকে কারাগার থেকে মুক্ত করে আল্লা সুবহানাহালা তার প্রতি অনুগ্রহ করেছেন সব শেষে তিনি বললেন ইন্না আমার যা চান কৌশল ও নিপুণতার সাথে সম্পন্ন করেন নিশ্চয় একশো নম্বর আয়াত ইউসুফ আলাইহ ইসালাম আল্লাহর শরণের মাধ্যমে তার বক্তব্য শুরু করলেন এবং আল্লাহর শরণ করার মাধ্যমেই তা শেষ করলেন এ কারণেই তার ভাইদের প্রতি তার কোনো ধরনের খারাপ কিংবা তিক্ত অনুভূতির সৃষ্টি হয়নি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 এ প্রকার সাবরের মর্যাদা সর্বোত্তম আপনাকে এখানে আল্লাহর রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে আর আপনি এর উপর সবর করছেন আপনি চাপে পড়ে নয় বরং নিজ ইচ্ছায় সবর করছেন এটা এমন এক বিশেষ আমল যা দ্বারা আল ফিডদাউসে আপনি এমন এক উঁচু অবস্থানে পৌঁছাবেন অন্যান্যদের আমল যা পারবে না এ ধরনের পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান আপনাকে তার আরও কাছাকাছি নিতে চান আল আরশের একেবারে কাছাকাছি নিয়ে যেতে চান যদি কখনও এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হন যে মনে হচ্ছে আপনি আর পারছেন না তখন জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটির কথা স্মরণ করুন সবসময় সেই মুহূর্তটির কথা স্মরণ করবেন আপনার মনে গেথে রাখবেন কল্পনা করুন দুনিয়াতে সবচেয়ে কষ্টে কাটানো ব্যক্তিকে দিনে আল্লাহ সুয়া তেআলা কয়েক মুহূর্তের জন্য মাত্র কয়েক মিলিসেকেন্ডের সেকেন্ডের চেয়েও কম মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করাবেন তারপর আল্লাহ সুভায়ানাহুয়া তেআলা তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি এর আগে কিছু দেখেছিলে তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি তুমি কোনো কষ্টে ছিলে সে বলবে ওয়াল্লাহি না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 খুব বিশাল আলিশান সাইজের কোনো ম্যাট্রেস না মাত্র ডাবল সাইজের ম্যাট্রেসও সেখানে জায়গা হবে না কারাগারটি বানানো হয়েছিল প্রায় একশো বছর আগে আর এটা সলিটারি সেল বানানোর জন্য উপযুক্তও ছিল না প্রত্যেক সপ্তাহে জেলার এসে ঘুরে যেত সে প্রতিটি কক্ষের সামনে গিয়ে দাঁড়াতো একবার সে আমার কক্ষের সামনে এসে দাঁড়ালে আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন সলিটারিতে রাখা হয়েছে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 গ্রিলের সামনে দাঁড়িয়ে জোরে বললে সবাই শুনতে পেত খুদ্বায় তিনি মুসলিম ও অমুসলিম সবাইকেই নাসিহা দিতেন যে থাকা অবস্থায় অনেকেই তার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ইবনুল কাইম তার উস্তাজ ইবনু তাইমিয়া রাহমেহল্লার ব্যাপারে বলেছেন যখন আমাদের ইমান দুর্বল হয়ে যেত আমরা আমাদের সাইক ইবনু তাইমিয়ার স্মরণাপন্ন হতাম তার কথা আমাদের ইমানকে তরতাজা করত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 এটা হয়তো সেই অবস্থায় এসে পৌঁছেছিল যখন রাসুল গন আশাহীন হয়ে পড়েছিলেন আল্লাহ বলেন অবশেষে যখন রাসুলরা নিরাশ হলো এবং লোকেরা ভাবল যে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য এলো এরপর আমি যাকে ইচ্ছা করলাম উদ্ধার করা হল সুরা ইউসুফের একশো দশ নম্বর আয়াত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 হাজার কিংবা পাঁচশো ডলারের ম্যাট্রিসের উপর শোয়া কিংবা নরম গদির উপর স্ত্রীকে পাশে রেখে শুয়ে কথা বলা আর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে কোনো উষ্ণতা ছাড়া কিংবা উপরে বা নিচে কোনো কম্বল ছাড়া তক্তার মতো বিছানায় শুয়ে বলা কথা এক নয় কখনও কখনো এর একেবারে উল্টো অবস্থা হতো গরমে তীব্র গরম থাকতো অথচ সেখানে কোনো ফ্যান কিংবা এসি ছিল না দালানটি এত বেশি বদ্ধ থাকতো যে খুব কম বাতাস যাওয়া আশা করতে পারত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 उपंहारे बोलते हैं एक जन मुस्लिम एक जो दायी हिसेबी अपना के सब समय ये पथर पर अटल थे অন্যরা যে চোখে দুনিয়াকে দেখছে আপনাকে সেই চোখে দেখলে হবে না তাদের দৃষ্টিতে জীবন হচ্ছে প্রাথমিক শিক্ষা জুনিয়র স্কুল হাই স্কুল ও তাদের গ্রেড স্কুল সমাপ্ত করা তাদের জীবন কেবল আন্ডারগ্র্যাড মাস্টার্স কিংবা হয়তো ডিগ্রি অর্জন করা এবং ভবিষ্যতে বা এই সময়ের মধ্যে হয়তো বাচ্চার জন্ম দেয়া তাদের বড়ো করে তোলা চাকরি করা এসবেই তাদের জীবন সীমাবদ্ধ এসব কিছুর শেষে অবসর গ্রহণ তারপর রকিং চেয়ারে কোনো সমুদ্র সৈকত কিংবা নিরিবিরি রিসোর্টে স্ত্রীর সাথে বসে নাতি খেলা দেখা আর মৃত্যুর প্রতীক্ষা করা কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার বেঁচে থাকার সুনির্দিষ্ট কারণ আছে এসব পার্থিব বিষয় কখনোই আপনার বেঁচে থাকার উদ্দেশ্য হতে পারে না বলুন হে কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই সুরাহ আল আন একশো বাষট্টি নাম্বার আয়াত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 कोई दाड़ा आल्ला अवश्य मीन मात्र सबाई आल्ला केवार आशा करी সাবর নিয়ে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি ইনশা আল্লাহ তালা পরবর্তী দার্সে আমরা সুরা আল আসরের তাফসির দিয়ে শুরু করব এই তাফসিরটি চারটি প্রাথমিক মূলনীতির দলিল হিসেবে কাজ করবে বারাক আল্লাহম আল্লাহআল সৈন্যা মোহাম্মদ ও আল্লাহ ওসল্লিম আসসালামুকুমাতি